ধারাবাহিক আলোচনার তার শিরোনাম হচ্ছে কিয়ামতের লক্ষণ সমূহ কিয়ামত বা মহা ধ্বংস মহাপ্রলয়ের লক্ষণ সমূহ কি কি এর শিরোনামটি নেয়া হয়েছে আরবি পরিভাষা কিয়ামতেরই পরিভাষা আশ্রাত আলামত আহ এর বঙ্গানুবাদ হতে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 এটা হচ্ছে আল্লাহ সুহাম ইলমুল গাইবের অংশ যা একমাত্র জিব্রিল আল্লাহ আকাশ থেকে নেমে সে আল্লাহ রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করলেন কিয়ামত কখন হবে রাসুল্লাহ সাল্লাম উত্তর দিয়েছেন যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকর্তার চেয়ে জানে না খেয়াল করে দেখুন জিব্রাইল আসাল্লাম রাসুল্লাহ সাল্লাহ জিজ্ঞাসা করলেন যে কিয়ামতের সেই মহা ধ্বংস শুরু হওয়ার সময়টা কখন আর রাসুল্লাহ উত্তরে বললেন যাকে প্রশ্ন করা হয়েছে সে ব্যক্তি প্রশ্ন কর্তার চেয়ে ভালো জানে না অর্থাৎ তিনি যা বলতে যায়েছেন তা হচ্ছে আমাদের দুজনের কারোরই এ বিষয়ে কোনো জ্ঞান নেই যে কখন কিয়ামত শুরু হয়ে যাবে এটা একমাত্র আল্লাহ ইলমুল গাইবে আছে তবে রাসুল্লাহাম আমাদেরকে এর বেশ কিছু আলামত লক্ষণসম বলে গিয়েছেন কিন্তু মূল ব্যাপার হচ্ছে এ ধরনের আলামত বা লক্ষণের বর্ণনা আছে দুর্বল হাদিস কাজে এই নির্বাচনের কাজটুকু বেশ জটিল যে বিশুদ্ধ হাদিসটুকু ছেগে নিয়ে আসতে হলে আমাদেরকে স্বাভাবিকভাবেই হাজার বই এবং হাতিস ঘাটতে হবে এটি বেশ কঠিন এবং শ্রমসাধ্য একটি কাজ তবে আলহামদুলিল্লাহ যে বিখ্যাত তাফসিরকার ইবনে কাসির এবং অন্যান্য বিশেষজ্ঞ আলেম ইতিমধ্যেই কেয়ামত এলামত সমূহ একটি তালিকা প্রণয়ন করে একাধিক বই লিখে ফেলেছেন আমাদের ধারণা আল্লাহ আলম যে কেয়ামত এ আলামত নিয়ে তারা রীতিমতো কিংবা পিএইচডি লেভেলের কাজ করেছেন এই বিষয়ে যে বিশুদ্ধ হাদিসগুলো আছে সেগুলোকে বলা হয় আস্বাহী মিন আশরাত আসাহ কিংবা আসাহী মিন আলামাত আসাহাহ শুধু এই বিশুদ্ধ হাদিসগুলো সংগ্রহ করে ইউসুফ নামের একজন বিশেষজ্ঞ একটি বই লিখেছেন এবং সেটাকেই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 পরিষ্কার করে নেওয়া যাক এই আলামতগুলোর মধ্যে কিছু আলামত রয়েছে যেগুলো একেবারেই ইউনিক বা যে ঘটনাগুলো একবারই একবারই ঘটতে পারে এবং সেটা ঘটলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে সেই ঘটনাটা ঘটে গেছে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি রাহুল্লা সাল্লা বলেছেন যে হিজাজে একটি আগুন লাগবে অগ্নিকাণ্ড হিজাজে একটি আগুন লাগবে যার আলো সামদেশ অর্থাৎ সিরিয়া পর্যন্ত পৌঁছাবে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 কারণ রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমাকে কিয়ামতের এতটা কাছাকাছি করে পাঠানো হয়েছে যতটা কাছাকাছি এই আঙ্গুল দুটো এরপর রাসুল্লাহ সাল্লাইসাল্লাম তার হাতের দুটো আঙ্গুলের দিকে ইশারা করে বুঝিয়েছেন যে এই দুটো আঙ্গুল যত কাছাকাছি রয়েছে তার থেকেও আমি কিয়ামতের অধিক নিকটবর্তী এখানে রাসুল্লাহ আসলাম আমাদেরকে যা বলছেন সেটা হচ্ছে যে পৃথিবীর বুকে মানবজাতির যে বয়স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 নিতান্তই তুচ্ছ মনে হবে অর্থাৎ রাসুল্লাহাম বলতে চাচ্ছেন আল্লাহ রাসুল্লাহ মৃত্যুর মাধ্যমে যে বড় বিপর্যয় শুরু হয়ে গেল রাসুল্লাহ নেই এরপরে যে সমস্যা আমরা পড়লাম সেই সমস্যাগুলোর কথা যদি আমরা চিন্তা করি তখন আমাদের বর্তমান সময় যে সমস্যা সেটাকে খুবই তুচ্ছ মনে হবে যদি আপনি আপনার জীবনে কোনো সমস্যা দুর্ঘটনা বা বিপর্যয় নেমে আসে তবে আপনি ভেবে নেবেন যে আপনি তেমন বড় কোনো ক্ষতির সম্মুখীন হননি কারণ সবচেয়ে বড় ক্ষতি সবচেয়ে বড় লস সেটা আমরা হারিয়ে ফেলেছি সেই ক্ষতির সম্মুখীন হয়ে গেছি সেটা হচ্ছে দেখবেন তখন আপনাদের মালিক রাজিউল বলেছেন রাসুল্লাহ সাল্লাম যখন মদিনা এসেছিলেন তখন পুরো মদিনা যেন আলোয় ভরে গিয়েছিল যখনই তিনি চলে গেলেন মদিনা যেন আধার হয়ে এলো যখন রাসুল্লাহ সাল্লাহামকে আমরা দাফন করলাম তার কবরের মাটি হাতে লেগে থাকতেই মনে হলো আমাদের হৃদয়ে কি যেন একটা পরিবর্তন হয়ে গেছে খেয়াল করে দেখুন এখানে আনাস ইবন মালিক তিনি বলছেন আমরা হৃদয়ে অন্তরের মধ্যে কি যেন একটা পরিবর্তন অনুভব করলাম তার মানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন উপস্থিত ছিলেন বেঁচে আছেন জীবিত অবস্থায় আছেন এটাই ছিল অন্যরকম একটা অনুভব করার মতো বিষয় এখন রাসুল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করেছেন সাথে সাথে তারা নিজেদের অন্তরের মধ্যে অনুভব করলেন এমনকি কবরের মাটি লেগে থাকা অবস্থাতেই তারা অনুভব করলেন তারা কোন কিছু একটা হারিয়ে ফেলেছেন তাদের অন্তরে কেমন একটা পরিবর্তনের স্বাদ তারা অনুভব করলেন এবং রাসুল্লাহাম মারা যাওয়ার সাথে সাথে তারা অনুভব করলেন মদিনাই কি যেন নেই মালিক আনাসিমালিক রাজু আরো বলেছেন তিনি বলেন যে আমরা আমাদের নিজেদের মনকে যেন চিনতে পারছিলাম না এ যেন অন্য এক হৃদয় কারণ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 কিয়ামতের তৃতীয় যে আলামতটি আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে জেরুজালেমের অধিকার বাইতুল মুকাত্ত বিজয় ফাইতুল আর এই অসাধারণ ঘটনাটি ঘটেছিল ওমর ইবনুল খাত্তাব এর খিলাফতকালে তখন মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন আবু বায়দা আমর ইবনুজারাহ এবং তিনি জেরুজালেম অবরোধ করেছিলেন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 এই খবর পরবর্তীতে অমর ইবনুল খত্তা রাজনীতি চলে গেল তো ওমর ডাকলেন তিনি ভুগছিলেন যে এখানে কি যাওয়া ঠিক হবে কিনা বা তিনি যাবেন কিনা কারণ সেখানে হয়তো বিপদের সম্ভাবনা থাকতে পারে তো কোনো কোনো সাহবা বললেন যে আপনি মদিনাতেই থাকুন গেলে আপনার বিপদ হতে পারে আবার কেউ কেউ বললেন যে না আপনি যান ইনশা আল্লাহ আপনি নিরাপদেই থাকবেন তো ওমর ইবনুল খত্তা রাজি তোলান্ন শেষ পর্যন্ত সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এই ঘটনা হয়তো আমরা অনেকে আগেও জেনে থাকবো তবু আমরা সংক্ষেপে একবার এই বিষয়টি আলোচনা করতে যাচ্ছি যেহেতু এটা কেয়ামতের তৃতীয় একটি আলামত অর্থাৎ জেরুজালেমের বাইতুল মুাদ্দিস বিজয় তো ঘটনাটি হচ্ছে ওমর রাজিউদ্দাহু তিনি তার খাদেমকে সাথে নিয়ে রওনা দিয়ে দিলেন তার খাদেম অর্থাৎ যাকে আমরা বলতে পারি চাকর বা ভৃত্ত তাকে সাথে নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন তাদের দুজনের জন্য একটাই ছিল এবং তারা পালা করে উঠে পিঠেছিলেন কখনো কখনো তার তার খাদেম এভাবে আবার কিছুক্ষণ তারা উঠে বিশ্রাম দিচ্ছেন এভাবে করে সেই দীর্ঘ রাস্তা দিয়ে যাচ্ছেন এভাবে চলতে চলতে অমর ইদুল খাতা রাজিউল যখন জেরুজালেমের একেবারে কাছাকাছি এসে পৌঁছে গেলেন তখন তার পালা হচ্ছে উটকে টেনে নিয়ে যাওয়ার এবং তার ভৃত্তের পালা হচ্ছে উটের উপরে বসে থাকার তারা পর্যায়ক্রমে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 তিনি ডোবার মধ্য দিয়ে টেনে নিয়ে এগিয়ে যাচ্ছেন আর চিন্তা করে দেখুন এই সমস্ত ঘটনাটা জেরুজালে বাসিন্দারা তাদের চোখের সামনে দেখছে মুসলিমদের সবচেয়ে সম্মানিত ব্যক্তি কাদা মাখা অবস্থায় তার চাকরকে উটের উপর বসিয়ে রেখে সেই উটের রসি টেনে নিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে আর এই দৃশ্যটা জেরুজালেমের বাসিন্দারা তাদের চোখের সামনে দেখছে তারা চিন্তা করেছিল যে আমরা এই চাবি হস্তান্তর করবো আলমের চাবি এই বিষয়টা আমরা যখন দিয়ে দিব আমরা মুসলিমদের সবচেয়ে সম্মানিত ব্যক্তিকেই দিব তারা এই সিদ্ধান্ত নেওয়ার পরে সেনাপতি আবু তিনি বিষয়টি জানিয়েছিলেন এবং যার কারণে তিনি আজকে সেখানে উপস্থিত তো সেনাপতি আবু উবায়দা যিনি ছিলেন আশরায়তুল মুবাসারাবিল জ্নার একজন অর্থাৎ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবার একজন তিনি ইহুদিদের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 চারপাশে প্রহরী নিয়ে চলে একটা আলাদা ক্ষমতার ডাপর তারা দেখিয়ে চলে নিজেদেরকে অন্যরকম ভাবে তার উপস্থাপন করে থাকে তারা এ ধরনের দৃশ্য দেখে একেবারে অভ্যস্ত নয় তাই তিনি ভাবলেন যে ওমর খাত্তাব খাতাব রাজিউলান্ন এভাবে আশাটা বোধহয় মানানসই হয়নি কারণ জেরুজাল বাসিন্দারা তাকে এই বেশে দেখে হয়তো যথার্থ সম্মান নাও দিতে পারে যেখানে ওই সময়ে দুনিয়ার যে কোনো মানুষের চেয়ে সবচেয়ে বেশি সম্মানিত মানুষ হচ্ছেন ওমর ইবনুল খাতাব রাজি উত্তল তিনি মুসলিমদের খলিফা এই ধারণাটি করে তিনি আবুবাইনজাররা রাজিউল্লা আমির কাছে গেলেন এবং এই ব্যাপারে কিছু পরামর্শ দেওয়া ভালো মনে করলেন ওমর ইবনুল খত্তার রাজিউল্লাতালহ তার সেনাপতির পরামর্শ শুনে তার বুকে আঘাত করে বললেন আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি তিনি আরো বললেন আমরা এমন এক জাতি যারা ছিলাম নিতান্ত তুচ্ছ নিচু জাত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 সম্মান কামনা করি তবে আল্লাহ আমাদেরকে আবার অপমানিত নিচু করে দেবেন আমাদের সম্মান আমাদের এই মোটর শোভাযাত্রা কিংবা চারপাশের দেহরক্ষী বাহিনী এগুলোর মাঝে নেই নেই আমাদের পোশাক আশাকে কিংবা বিলাস ভুল সিটে বসে সুরক্ষিত সফরে যাওয়ার মাধ্যমে পোশাকে জলুস নয় আমাদের সম্মান দেয় ইসলাম তিনি আবু উবাইদাহ রাজিয়াল্লাহ্নকে এই শিক্ষা দিচ্ছিলেন এবং তখন তার গায়ে যে জামা ছিল তাতে ছিল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 আর এই প্লেগ হয়েছিল জেরুজালেম অধিকারের পর হিজরি আঠারো সনে আর শায়গায় তো এটা মুসলিমদের জন্য বড় একটা বিপর্যয় ছিল পুরো উম্মা তখন বেশ বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়েছিল কারণ প্রতি হাজারের বেশি মুসলিম এই প্লেগে মারা গিয়েছিলেন এবং এদের মধ্যে আবু উবৈদা ও মুওয়াজিব জাবালের মতো ব্যক্তিরা সহ আরো বহু সাহাবাদ ছিলেন তাদের জন্য তাদের দৃষ্টিকোণ থেকে এটা একটা রহমত কারণ তাওয়াইন এক ধরনের শাহাদা কিন্তু উম্মার দৃষ্টিকোণ থেকে তাদের মতো প্রতি হাজার ব্যক্তিকে হারানো এটা ছিল বিশাল একটা লোকসান पंचम आलामत हम सम्पर प्राचुर्य रसलम्पील मानुष्ट भावखाना मात्र एक करब एत सम्पे प्राचुर्य है कि पूर्वे तो एर किन आब्दुल्लाजीजर समय उमर बीन अल खत्ताबर कि কিছু বিখ্যাত এর মধ্যে একটা ঘটনা হচ্ছে যে আফ্রিকার এক রাষ্ট্রের ঘটনা সে সময় সেটা ছিল উত্তর আফ্রিকা বর্তমানে আমরা একে লিবিয়া বলতে পারি তারা মদিনার খলিফার কাছে অর্থ সম্পদ ফেরত পাঠালো। তো ওমর বিন আবদুল আজিজ বললেন তোমরা এই টাকা আমাকে আবার ফেরত পাঠাচ্ছ কেন তার প্রশ্ন ছিল যে কেন আফ্রিকার এই রাষ্ট্র আমাকে টাকা ফেরত পাঠাচ্ছে এই সম্পদ তো ধনীদের কাছে নিয়ে এলাকার গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার কথা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 ফেরত নিয়ে হলো এ থেকেই প্রমাণিত হয় যে সময় সম্পদের প্রাচুর্য ছিল তবে বলেছেন একটা সময় এমন আসবে যখন কেউ সাদাকা হিসেবে সোনা নিয়ে বেড়াবে কিন্তু সেটা নেওয়ার মতো কাউকে খুঁজে পাবে না কল্পনা করুন যে আপনি লোকজনকে সোনা সেধে বেড়াচ্ছেন স্বর্ণের টুকরো দেওয়ার জন্য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 যখন এগুলো পৃথিবীর ভেতরকার স্বর্ণের রূপার স্তূপ উগরে চলে আসলো তখন তারা এগুলো কেউ নেবে না চিন্তা করে দেখুন আগে তারা বলবে তারা বলবে যে আগে এর জন্য আমরা মানুষ খুন করেছি চুরি করেছি নিজেদের পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করেছি কিন্তু এর পরেও তারা কেউ যখন ফ্রিতে পেয়ে গেল কেউ নিবে না কারণ তারা মানসিকভাবে এতটাই তৃপ্ত থাকবে যে সোনা দানা না নিয়ে তারা এখানে সেখানে ফেলে রাখবে আল্লাহ আলম যে আরেকটা কারণ হতে পারে যে সম্পদ নেওয়াটা তাদের একটা ভোগান্তির কারণ হতে পারে কারণ কিয়ামতের আরেকটা আলামতে লক্ষণে বলা রয়েছে যে ফোরাত নদী স্বর্ণের একটা বিশাল পাহাড় উন্মুক্ত করে দেবে ফোরাত নদীতে একটা বিশাল স্বর্ণের খনি পাওয়া যাবে তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে তুমি সেটা দেখলেও ছেড়ে দিও কারণ সেখানে যারা যাবে তাদের প্রতি একশো জনে নিরানব্বই জনই নিহত হবে এই সম্পদ পাওয়ার জন্য তখন হয়তো এত বেশি রক্তপাত হবে যে শেষমেশ লোকজন একদম হাল ছেড়ে দিয়ে বলবে যে আমরা আর এসব না এগুলো আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে এগুলো পাওয়ার জন্য আমরা বহু কষ্ট করেছি বহু মানুষ নিহত হয়েছে চুরি করেছি নিজের পরিবারের সাথে সম্পর্ক হারিয়েছি এগুলো এখন আমাদের আর দরকার নেই আমরা চাই না এখন আমরা এগুলো নিয়ে কি করবো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 দামি ধাতু হোক খনিজ সম্পদ হোক তেল হোক উর্বর কৃষি জমি যেটাই হোক না কেন সমস্ত সম্পদ রয়েছে মুসলিম বিশ্বের মাটির নিচে সমস্যাটা হচ্ছে সম্পদের সমস্যা হচ্ছে সম্পদের অসম বন্টন এবং কিছু মানুষের এই সম্পদকে কুক্ষিভূত করে রাখা শোষণ করা মানুষ আজকাল জাকাত দিচ্ছে না জাকাত দিচ্ছে না তাহলে কিভাবে দরিদ্র লোক তার প্রাপ্য সম্পদ পাবে তাহলে আমাদের যে দারিদ্র তার মূল কারণ সম্পদের অভাব নয় মূল কারণ হচ্ছে সম্পদের অন আপনি যদি আজকে বর্তমান বিশ্বের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে সম্পদের জন্য খুব বেশি কিছু নির্ভর করে না মানুষ নিজেই একটা বড় সম্পদ উদাহরণ হিসেবে সিলিকন ভ্যালির কথা আপনার চিন্তা করুন সিলিকন ভ্যালি এই স্থানের ভ্যালিতে আসলে কি ছিল এক সময় ধুলোবালি অর্থাৎ শুধুমাত্র সিলিকনই রয়েছে আর কিছুই নেই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 আর যতদিন আমরা ব্যবসা বাণিজ্যে আল্লাহর আইন সরিয়া মেনে না চলবো ততদিন আল্লাহ আমাদের রিজিকে বরকত দেবেন না যদি আমরা প্রতারণার পথ অবলম্বন করি আল্লাহ আমাদের রিজিকে দেবেন না যদি কেউ সম্পদশালী হয়ে থাকে তবু তার সম্পদে কোনো মঙ্গল বারাকা আল্লাহ রাখবেন না একটা মানুষের টাকা পয়সা অর্থ সম্পদ থাকতেই পারে কিন্তু সেই অর্থ সম্পদে যদি আসল মূল অংশ নির্যাস অর্থাৎ বারাকা না থাকে তাহলে সে টাকা পয়সা দিয়ে কি লাভ হতে পারে কিয়ামতের এটা হচ্ছে একটা আলামত তো পরবর্তী যে আলামত আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা আমাদের আজকে আলোচনা ষষ্ঠ আলামত সেটা হচ্ছে কিয়ামতের পূর্বে ফিতনা ফিতনা ফাসাদের একটা সময় অতিক্রম করতে হবে আল ফিতান এই শব্দটা হচ্ছে ফিতনার বহু একটা সময় আসবে ফিতনার সময় এটা হচ্ছে কেয়ামতের ষষ্ঠ আলামত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন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 তারা দেয়ালি পোকার মতো উই প্রকার মতো আগুনে এসে আকৃষ্ট হয় আবার মাছের মতো সুবুজেও আকৃষ্ট হয় এরা দুই বিনিময়ে চলে যায় আবার দুই বিনিময়ে একটা ছাগলের মূল্য তারা তাদের দিনকে বিক্রি করে দেবে তিনি আরো বলছেন যে তাদের আকৃতি বা দেহাই রয়েছে কিন্তু সেখানে কোনো হৃদয় বা চেতনা নেই এবং তারা সামান্য মূল্যে সামান্য স্বার্থের কারণে নিজেদের দিনকে বিসর্জন দেয় বিক্রি করে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 তোমার বলছেন যে কাজে দরকার হলে তোমরা তোমাদের হাড় হাড্ডি ভেঙে নিজেদের ঘরে বসে থাকো আর সেই সময় যদি জোর করে কেউ তোমাদের ঘরে ঢুকতে চাই তবে তোমরা আদমের দুই সন্তানের মধ্যে যে উত্তম তার মতো আচরণ করো এর মানে কি কি বুঝাতে চেয়েছেন এর মানে হচ্ছে আসলে এই যে ওই সময় আমাদেরকে ফিতনা থেকে বেঁচে থাকতে হবে এমন একটা সময় আসবে যখন সত্য মিথ্যা সবকিছু একে অপরের সাথে গুলিয়ে যাবে আর আলাদা করতে পারবেন না রাসুল্লা সাল্লাস্লাম বলছেন যে তখন ফিতনায় যত কম জানানো যায় ততই ভালো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 মুসলিম উম্মার শুরুর দিকে রাজনৈতিক অস্থিরতার একটা মূল উৎস দিয়েছিল। এবং দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ এরাও আসবে পূর্ব দিক থেকে তো এবারে আসুন আমাদের আলোচনা করা যাক এই ফিতনা সম্পর্কে যে ফিতনা আমরা ইতিমধ্যেই মুসলিম উম্মা অতিক্রম করে ফেলেছি খুন হওয়া ছিল উম্মার জীবনের সর্বপ্রথম সংঘটিত ফিতনা এবং এই ফিতনাটি অন্য সব কয়টা পরবর্তী ফিতনার দরজা খুলে দিয়েছে তালে বুখারিতে বর্ণিত একটা হাদিছে ওমর রাজিউল এবং হুজাইফা রাজিউল তালানহ তারা একটি সংলাপের উল্লেখ আছে বুখারিতে সেখানে ঘটনাটা অনেকটা এরকম হচ্ছে যে ওমর রাজি একটি আলোচনার মধ্যে ছিলেন মিটিং এর মধ্যে ছিলেন তিনি সেখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন দিলেন তিনি জানতে চাইলেন যে তোমাদের ফিটনার করতে পারবে তো হুজাইফা রাজিউল তালন বললেন যে আমি বর্ণনা করতে পারবো এই বলে তিনি হাদিসটি বর্ণনা শুরু করলেন তো ওমর রাজিউল আসলে যে প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে যে না তিনি সেই হাদিসটি শুনতে চাননি তিনি সুনির্দিষ্ট একটি ঘটনার কথা সুনির্দিষ্ট একটি ফিতনা হাদিসের কথা শুনতে চেয়েছিলেন তাই তিনি এবার ব্যাপারটা পরিষ্কার করার জন্য করলেন যে আমি তোমাদের কাছে সেই ফিতনার ব্যাপারে জিজ্ঞেস করছি যেটা হবে সাগরের ঢেউয়ের মতো প্রবল ফিতনা অর্থাৎ একটার পর আসতে থাকবে হুজাইফা এবার জবাব দিলেন যে এ বিষয়ে আপনার দুশ্চিন্তা করার কিছু কারণ সেই ফিতনা আর আমাদের মাঝে একটা দরজা রয়েছে একটা প্রতিবন্ধকতা রয়েছে তো এবার ওমর রাজিউল্লাম করলেন যে সেই দরজার অবস্থা কি দরজাটা খোলা নাকি বন্ধ তো হুজাইফা রাজু বললেন দরজা বন্ধই আছে ওমর আলু বললেন যদি দরজাটা একবার ভেঙে যায় তাহলে এটা আর কখনোই বন্ধ করা যাবে না তো পরবর্তীতে হুজাইফা বর্ণনা করেছিলেন তারা তাকে জিজ্ঞেস করলেন যে যে কি আসলে কাকে বোঝানো হয়েছে দরজা দিয়ে দরজার উদাহরণ দিয়ে কাকে বোঝানো হয়েছে কি তিনি জানতেন তো হুজাইফ আলু যেন বললেন যে হ্যাঁ তিনি জানতেন কারণ আমি তাকে বলেছিলাম যে আসলে সেই দরজায় কে ছিল এই বলে হুজাইফা চলে গেলেন তখন তারা কাকে পাঠিয়ে দিয়ে জানতে চাইল যে কে ছিল এই দরজা হুজাইফে উত্তর দিলেন ওমর ছিলেন সেই ফিতনার মধ্যবর্তী দরজা তিনি সেই ফিতনাকে ঠেকিয়ে রেখেছিলেন ওমর রাজিউল তাল্লাহা ছিলেন উম্মা এবং ফিতনার উভয়ের মাঝামাঝি প্রতিবন্ধকতা হিসেবে সেই দরজা তো ওমর রাজিউল তাল্লানোর সময় আমরা দেখি তখন উম্মায় শান্তি ছিল নিরাপত্তা ছিল একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করছিল ওমরের মৃত্যুর পরে নানা রকম ঝামেলা শুরু হলো যতদিন তিনি ছিলেন ততদিন মুসলিম উম্ম একটি ছিলাম ওসমান ও আতায়ের হাতে খুন হলেন ওমর এবং ওসমান দুজনেই গুপ্ত শিকার তবে পার্থক্য হচ্ছে যে ওমর কে যে হত্যা করেছিল সে ছিল একটা স্পষ্ট কাফের কিন্তু ওসমানকে যারা হত্যা করেছিল তারা ছিল মুসলিম নামধারী লোক আর কারণে এই মৃত্যুর মধ্য দিয়ে উম্মার মধ্যে নিজেদের মধ্যে একটা বিভক্তি এবং দলাদলির দরজা খুলে গেল কারণ হত্যা করেছে সে তো ইসলামের পরিষ্কার শত্রু কাফের কিন্তু ওসমানের ক্ষেত্রে খিলাফতের সময় বেশ কিছু অঞ্চলে সমস্যা দেখা গিয়েছিল এবং এই সমস্যা সৃষ্টিকারী ফিতনাবাজ লোকেরা হজের মৌসুমে মদিনায় এসে মুসলিমদের বাড়ি ঘেরাও করল এবং ওসমান রাজিও তালুকে পদত্যাগের দাবি জানালো তাকে বললো আপনি খিলাফতের দায়িত্ব থেকে নেমে যান খিলাফতের দায়িত্ব থেকে আপনি যান তিনি স্মরণ করলেন একটা চাদর দেবেন যদি মানুষ তোমাকে সেই চাদর খুলে ফেলতে বলে তাহলে সেটা করবে না ওসমানকে যখন এটা রাসুলাম বলেছিলেন তখন তিনি এই ইঙ্গিতটা বুঝতে পারেননি তার আইডিয়া ছিল না যে এই কথা বলে রাসুল আসলে তাকে কি বোঝাচ্ছেন পরবর্তীতে তিনি বুঝলেন রাসুল্লাহ সাল্লু আসলাম ইঙ্গিত করেছিলেন এই ফিতনার দিকে যখন কিছু লোক খলিফার পদ থেকে তার পদত্যাগ দাবি করে বসল এখানে চাদর বলতে ওসমানের কাছে অর্পিত খিলাফতের গুর্বের দিকে রাসুল সাল্লাহাম ইঙ্গিত করেছিলেন যেহেতু রাসুলাম তাকে বলেছিলেন যে লোকদের কথা মতো চাদর খুলে না দিতে তাই তিনি সেসব লোকদের অন্যায় দাবি মেনে নিতে অস্বীকৃতি জানালেন কিন্তু সমস্যা হল ওসমান রাজা সালানু তাদের সাথে যুদ্ধ করতেও অস্বীকৃতি জানালেন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 পাঠিয়েছিলেন কিন্তু ঘেরাও করল তারা তাকে হত্যা করল এবং ফিতনার জন্ম দিল রাসুল্লাহ সাল্লাহাম এটা আগেই বলে গিয়েছিলেন ওসমান শহীদ হিসেবে মৃত্যুবরণ করবে এটা বলেছিলেন তখন যখন তিনি একবার আউ বকরানু ওমর উসমান এই তিন ব্যক্তির সাথে উহুদ পাহাড়ের উপরে অবস্থান করছিলেন ভূমিকম্পারেপে উঠেছিলাম হে উহুদাহ শহীদ এই দুইজন শহীদ হচ্ছেন ওমর এবং ওসমান রাজি আনহমা উম্মার জীবনে এর পরে যে ফিতনাটি আসলো সেটা হচ্ছে আল জামালের যুদ্ধ ওসমান খুন হওয়ার পর কিছু মুসলিম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 মুসলিম উম্মা মিলের সুরা গঠন করে খলিফা নির্ধারণ করতে অনেক সময় লেগে যাবে সুতরাং এখনই আপনার খলিফা হওয়া উচিত মূল বিষয়টা ছিল যারা ছিল ফিৎনা সৃষ্টিকারী লোক তারা ছড়িয়ে ছিল এবং তারা ছিল সংখ্যায় হাজারের উপর। তো মদিনায় যখন এই ধরনের একটি পরিস্থিতির সুযোগ তারা নিল তখন আমির মোয়াবিয়া তিনি ছিলেন সিরিয়া অঞ্চলের আমির শাম অঞ্চলের আমির ছিলেন এবং তিনি চাচ্ছিলেন সৈন্যবাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করতে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 তারা চাচ্ছিল যে আলী রাজিউল্লা আল যদি খলিফা হিসেবে নির্বাচিত হয়ে যান তারা এই পরিস্থিতির সুযোগ নিয়ে তার বাহিনীতেই মিশে যেতে পারবে তখন একজন আমির তিনি বাইরে থেকে এসে মোদিনায় আক্রমণ করতে পারবেন না এবং তাদেরকে এই ফিতনাবাদ লোকদেরকে যারা ওসমান রাজিউল আলকে হত্যা করেছিল তাদেরকে শনাক্ত করাটা তখন বেশ কঠিন হয়ে আসবে এ কারণে তারা আলীকে চাপ দিল কিন্তু আলী রাজিদ আলহন তাদের প্রস্তাবকে বারবার ফিরিয়ে দিচ্ছিলেন তিনি বলছিলেন যে আগে সুরা কাউন্সিল গঠন করা হোক কিন্তু এরপরও তারা আরও ক্রমাগত চাপ দিতে থাকলো এবং শেষ পর্যন্ত তারা বলল যে আমরা এখন নেতৃত্ব চাপের মুখে আলী রাজি হলেন তারা আলী বাইয়াত করল জুবাইর এবং তাল্লাহা রাজিদা তারাও আলীর হাতে বাইয়াত করলেন তো সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে উসমানের হত্যাকারীরা আলী রাজি সেনাবাহিনীর মধ্যে প্রভাব বিস্তার করে ফেললো। এবং তারা ছিল সংখ্যায় হাজার হাজার হাজারেরও বেশি তালহা জুবায়র এবং আয়েশা এরা উসমানের হত্যাকারীর বিচার দাবি করলেন তারা এই বিচার কাদের জন্য আলিরাজ্লা তালাহর কাছে গিয়ে দাবি জানালেন যে আমাদের অপরাধীকে শনাক্ত করতে এখনই একটা কোর্ট বসানো দরকার কিন্তু আলিরাজ্লানো এই দাবি মানতে অস্বীকৃতি জানালেন তিনি বললেন যে এই বিচারের দাবিদার হচ্ছে উসমানের নিকটাত্মীয়রা তারা এসে এই হত্যার জন্য হত্যার বিচারের জন্য দাবি জানাবে কারণ ইসলামিক সইয়া মতে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 তরিঘড়ি করে বিচার কাজ শুরু করলে এতে আরো ফিৎনা ফেড়ে যাওয়ার সম্ভাবনায় বেশি কারণ আলী রাজি তখনও তার সেনাবাহিনী এবং পুরো মুসলিম উম্মায় খিলাফতের সম্পূর্ণ কর্তৃত্ব লাভ করতে পারেননি এতে নিজেদের মধ্যে একটা গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যারা ফিতনা সৃষ্টিকারী লোক তারা ছিল সংখ্যায় হাজারের থেকেও বেশি এবং তারা আলীর বাহিনীতে প্রভাব বিস্তার করে রেখেছিল এ কারণে আলী রাজিউল চাচ্ছিলেন যে কিছুটা সময় অতিক্রান্ত হোক এরপর আমরা বিচার কাজ শুরু করব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 হত্যাকারীরা যারা ছিল আলীর সেনাবাহিনীতে তারা রাতের আধারে আক্রমণ করে বসল তালহা এবং জুবায় সেনাবাহিনীকে এই আক্রমণের জবাবে তারাও বিশাল সেনাবাহিনী পাঠালেন তবে এখানে কিন্তু যুদ্ধ উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠা করা যেহেতু এই আক্রমণ রাতের বেলায় হয়েছিল তাই তালহা জুবাইর বায় কেউই বুঝতে পারেননি যে এটা আলীর আদীরা চালানোর কাজ নয় বরং এটা উসমানের হত্যাকারীদের ফিতনা সৃষ্টির আরেকটা অপচেষ্টা তাই তারাও প্রতিরোধের জন্য যুদ্ধ করলেন তবে এই যুদ্ধ বেশিক্ষণ স্থায়ী হল না শেষ পর্যন্ত আলী তাদেরকে বোঝাতে সক্ষম হলেন যে এই অতর্কিত আক্রমণ তিনি করেননি বরং তার আগের সঠিক ছিল। এমন একটা ভুল বুঝাবুঝি যে হবে সেটা আলীকে রাসুল্লাম আগেই বলে গিয়েছিলেন ইমাম আহমদ বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাম একবার আলীকে বললেন যে তোমার আর আইষার মধ্যে কোনো কিছু নিয়ে একটা সমস্যা হবে আলী জিজ্ঞাসা করলেন আমার আর আইষার মধ্যে রাসুল্লাহাম উত্তর দিলেন হ্যাঁ আলী তখন বললেন তাহলে আমি নিশ্চয়ই সবচেয়ে দুর্ভাগার লোকদের একজন আমার সাথে উম্মুল মিনী আয়েসার ভুল বুঝাবুঝি হবে নিশ্চয়ই আমি খুবই দুর্ভাগা রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন যে না যখন এমন হবে তখন তুমিই আবার আয়েশাকে নিরাপদে ফিরিয়ে আনবে পরবর্তীতে এমনটাই হয়েছিল আলী আয়েশার কাছে তার সেনাবাহিনী প্রেরণ করে তাকে নিরাপদ স্থানে ফিরিয়ে আনেন আর এর মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হল আল জামালের যুদ্ধ অবসানের পর মুসলিমের পরবর্তী ছিল একটা সাল্লাহবাণী করে গিয়েছিলেন সেটা আছে বুকারী এবং মুসলিমে সাল্লাহাম বলেছেন মুসলিমদের দুটি বড় বড় দল যুদ্ধে লিপ্ত হবে দুই দলই একই উদ্দেশ্যে যুদ্ধ করবে এখানি হচ্ছে বৈপরীত্য সাধারণত এমন হয় যে দুটো দল যখন যুদ্ধ করে তখন তারা ভিন্ন ভিন্ন স্বার্থের জন্য যুদ্ধ করে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 এরপর আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব কিন্তু এখন এরা করা সম্ভব নয় কারণ এখন আমার হাতে ক্ষমতা নেই যেহেতু না আমি তোমার কাছে বায়াত করব না যতক্ষণ না তুমি আমার হাতে সেই হত্যাকারীদের হস্তান্তর করবে তো মুিয়া চাচ্ছিলেন উসমালের রক্তের বদলা নেওয়া হোক এবং আলীও তাই করতে চাচ্ছিলেন কিন্তু তাদের মধ্যে মতানৈক্য ছিল এটা নিয়ে যে মুাবিয়া চেয়েছিলেন আগে হত্যাকারীদের বিচার এরপর খলিফা নির্বাচন আর আলী ছিলেন উল্টোটা এখানে আলীর অবস্থান ছিল সঠিক একটি সঠিকেন বা ইস্তেহাত করেছিলেন কিন্তু সেটা ভুল ছিল কিন্তু এই ভুলের মানে এই নয় যে তিনি নন বরং আমরা অবশ্যই স্মরণ করব যে তিনি ছিলেন সেই সাহাবিদের একজন যিনি কোরআন লিখে সংরক্ষণ করতেন কিন্তু আমরা দেখি যে এই বিষয়টিতে সঠিক অবস্থান ছিল আলীর আর এটা ছাড়াও রাসুল ইসলাম আমার ইব নিয়াসকে বলে গিয়েছিলেন যে এই দুইটি দল মুসলিমদের দুটি দল যখন একে অপরের সাথে যুদ্ধ করবে তখন তুমি যাদের হাতে মারা যাবে তারা হবে সীমা লঙ্ঘনকারী দল এবং তিনি সেনাবাহিনীর হাতে আমরা মুসলিমদের দুটি দল যুদ্ধে লিপ্ত হবে তাই পরস্পর যুদ্ধ করলেও উভয় দলে ছিল মুসলিম এবং এই হাদিসটি রয়েছে বুখারি এবং মুসলিম সিফফিনের যুদ্ধের পর আরও একটি ফিতনা চলে আসলো এবং সেটা হচ্ছে আল খাওয়ারিজদের ফিতনা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 তাদের যেরকম অকারণে ভুল বোঝাবুঝি হয়েছে রক্তারক্তি হয়েছে যুদ্ধ হয়েছে তেমনি আলী সাথে মোয়াবিয়ার যুদ্ধ চলতে থাকুক এরা ছিল কিছু গোত্রপ্রধান যারা এই রক্তপাত থেকে নিজেরা সুবিধাভোগ করছিল এবং এরা ছিল তারা যারা একের পর এক বিভিন্ন সমস্যার সৃষ্টি করে চলছিল তারা পুরো ব্যাপারটিকে অতিরঞ্জিত করল এবং তারা উভয় পক্ষেই বিদ্যমান ছিল তারা বলল যে কিভাবে আলী যুদ্ধ করা থেকে নিজেকে বিরত করতে পারলেন সাথে যুদ্ধ করা তো আল্লাহর হুকুম আর এখানে আলী নিজের ভুল করছেন পরবর্তীতে তারা করছেন। এর আগেও কুপুরে লিপ্ত হওয়ার জন্য দায়ী করেছে এবার তারা আলী বলে কা করছেন এবং এরপর আলী সেনাবাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং এই কারণেই তাদেরকে বলা হয়ে থাকে যে খাওয়ার খাওয়ারিজ হচ্ছে তারা যারা ইসলামিক জামা থেকে আলাদা হয়ে যায় বিচ্ছিন্ন আব্বাসের সাথে জনকে আবার ফিরিয়ে আনতে সক্ষম হলেন বাকিরা রয়ে গেল তাদের পূর্বের অবস্থানে এভাবেই খাওয়ারিজ ফিরকার জন্ম তাদের বংশানুক্রম এবং উৎস যদি আমরা খুঁজতে যাই সেটা পাবো আমরা রাসুল্লাহ সাল্লামের সময়ই এবং তাদের সবচেয়ে বড় একটি লক্ষণ বৈশিষ্ট্য হচ্ছে দিনের ব্যাপারে এরা চরম পন্থা অনুসরণ করে সহি এদের ব্যাপারে একটা হাদিস বর্ণিত রয়েছে যে আবু সাইদালি রাইন বলেন রাসুল্লাহ সালু আসলাম যুদ্ধে প্রাপ্ত গনিমতের মাল যখন বন্টন করছেন তখন বনু তামিম গোত্রের জুলখাই ইসরা নামে এক ব্যক্তি খুব বীর দর্পের সাথে উদ্ধত্তের সাথে রাসুল সালসাল্লামকে বলল আপনি ন্যায়বান হন লক্ষ্য করুন তার চরম ব্যাদবিপূর্ণ আচরণের দিকে সে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে আদেশ করছে ন্যায় বিচার করার জন্য উত্তরে রাসুল্লাহামও বললেন দুর্ভোগ তোমার জন্য আমি যদি ন্যায় বিচার না করি তবে কে করবে আমি যদি ন্যায় বিচার না করি তাহলে তো আমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন হয়ে গেলাম তুমি আমাকে ন্যায় বিচার করতে বলছ ওমর ইবনুল খত্তার রাজা বললেন আমাকে আদেশ করুন এই লোকের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করতে ফেলি আসুল্লাম বললেন যে তাকে ছেড়ে দাও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 অর্থাৎ এই কুরআন তারা পড়বে ঠিকই কিন্তু তাদের জীবনে কোনো প্রয়োগ হবে না আসল্লা সাল্লাম আরও বলেছেন তারা এমনভাবে দিন থেকে বেরিয়ে যাবে যেমন করে একটা তীর লক্ষ্য ভেদ করে বের হয়ে যায় অর্থাৎ তারা দিন থেকে এত সহজে এবং দ্রুত বের হয়ে যাবে যে কেউ তেমন কিছু বুঝে ওঠার আগেই তা হয়ে যাবে তারা দিন থেকে বের হয়ে যাবে তাদের এই চরমপন্থী মনোভাবের কারণে বাইরে থেকে দেখলে তারা খুবই ধার্মিক কিন্তু তাদের মনের ভেতরটা অত্যন্ত কঠোর পাথরের মতো শক্ত আপনারা দেখবেন তার আচরণের মধ্যে রয়েছে প্রবল অহংকার তার আচরণ ছিল খুবই কর্কশ রুড়ো। এরাই হলো সেই লোক যারা পরবর্তীতে ওসমানকে হত্যা করেছে যদিও তখন তাদেরকে খারেদি হিসেবে ডাকা হতো না এরাই হলো তারা যারা আলী এবং জুবাই তালহার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল আবার এরাই হচ্ছে তারা যারা আলী আর মোয়াবিয়ার মধ্যে শান্তি স্থাপিত হলেও যুদ্ধ চালিয়ে নিতে চেষ্টা করেছে যখনই তারা কোথাও রক্তপাত দেখেছে তখনই তারা সেখানে গিয়ে যোগ দেখে যোগ দিয়েছে মুসলিমদের মধ্যে শান্তি এটা এই খারিজিদের সত্য হয়নি এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো রাসুল সাহ্লাম যেই লোকদের কথা বলেছিলেন যে তারা দিন থেকে বের হয়ে যাবে সেই হাদিসটি আলীর সেনাবাহিনী থেকে বের হয়ে যাওয়া বের হয়ে যাওয়া লোকদের ক্ষেত্রে প্রযোজ্য হলো। তার একটা হাত থাকবে দেখতে মহিলাদের স্তনের মতো এর মানে হচ্ছে যে তার হাতে যেন কোন হার থাকবে না একটু ফোলা প্রকৃতি থাকবে তাই সেটাকে মহিলাদের স্তনের মতো দেখাবে আবু বললেন আমি আলীর পক্ষে খাওয়ারেজদের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আলী খারিজিদের কাছে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে তারা ভুল করছে কিন্তু তারা তাকে মেনে নিতে অস্বীকৃতি জানাল তারা বলল আলি বললো আল্লাহ অবাধ্য হয়েছ আলী কথা না বাড়িয়ে বললেন প্রথমত আমি তোমাদের মসজিদের সালাতদাই করতে বাধা দেব না তোমরা আমাদের সাথেই করতে সাথে দুই নম্বর আমি তোমাদেরকে যুদ্ধে গনিমতের মালের একটা অংশও দিব তিন নম্বর তোমরা যদি মুসলিমদেরকে ছেড়ে দাও তাহলে আমিও তোমাদেরকে ছেড়ে দেব তোমরা নিরাপদে থাকবে আলী ক্ষমাশীলতার এরকম একটা নিদর্শন দেখানোর পরেও খারেজিরা তাদের কথা রাখেনি তারা মুসলিমদের ছেড়ে দেয়নি আল্লাহ রাসুলের সাহাবি আরাত তার পুত্র তার স্ত্রী এবং তিনি যখন ইরাকে যাচ্ছিলেন তখন পথের মধ্যে খারেজিরা তার পথ আটকাল তারা বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট বসিয়ে রেখেছিল তারা তাকে বললো তুমি কে তিনি নিজের পরিচয় যার পর বলল তুমি কার পক্ষে যুদ্ধ করছো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 তাকে খুঁজে বের কর আমি নিজের চোখে একটা লোককে দেখলাম যে রাসুল সাল্লাহামের বর্ণনার সাথে হুবুহু মিলে যায় এভাবেই আমরা বুঝতে পারি যে খারেজি বলতে তিনি কাদেরকে বুঝিয়েছেন আলী ইবনে আবিত বলেন এই লোকগুলোকে যারা হত্যা করবে তাদের জন্য অনেক পুরস্কার রয়েছে রাসু আসাল্লাম বলেন আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি তাদেরকে সেভাবে হত্যা করব যেভাবে আদ জাতিকে হত্যা করা হয়েছিল অর্থাৎ তাদের সবাইকে পাইকারী হত্যা করে একদম বিলুপ্ত করে ফেলতে হবে যেমনটা করা হয়েছিল আব আদ জাতির ক্ষেত্রে কিন্তু কেন কারণ এই ধরনের চরমপন্থা অবলম্বনকারী মানসিকতার লোকদের সাথে শুধুমাত্র এইভাবেই সমঝোতা হওয়া সম্ভব অন্য কোন উপা নয় কারণ এরা যুক্তি দিয়ে বোঝাপড়া করতে রাজি নয় তারা আসলে রক্ত চায় তাদের সাথে কিভাবে বিচার বুদ্ধি প্রয়োগ করে সমঝোতা করা সম্ভব তাই বলেছেন যারা এদের হত্যা করবে তাদের জন্য অনেক পুরস্কার রয়েছে কারণ তাদেরকে ছেড়ে দেওয়া হলেও তারা কখনোই মুসলিমদেরকে ছেড়ে দেবে না তাই তাদেরকে হত্যা করা ছাড়া আর কোন উপায় তাদেরকে থামানো সম্ভব নয় আল খাওয়ারিদ ছিল মুসলিমদের জীবনের সবচেয়ে বড় ফিতনাগুলো একটি একটা অসংগতিপূর্ণ ব্যাপার দেখতে পাই এদের মধ্যে আমরা কখনো কোন খারেজিকে দেখিনি কেউ করেনি অথচ আহলে সুন্দর অনেকেই হাদিস জাল করেছে কিন্তু খারেজি রা কখন এগুলো করেনি তাদের মধ্যে আন্তরিকতা ইক সত্যবাদিতা এগুলো ছিল কিন্তু সমস্যা হলো তারা ছিল ভারী একগুয়ে এবং তারা খুন খারাপই রক্তপাতকে কিছুই মনে করতে না আর খাওয়ার এই ফিতনা যে শুধু রাসুল্লাহ করেছেন একটা প্রজন্মে আসবে এবং সেই যুগের ফিতনা নতুন করে ফিতনা শুরু হবে এবং এভাবে দাঁত আগমন পর্যন্ত হতেই থাকবে এর কারণ হল তারা প্রথমে নিজেদের মধ্যে মারামারি কটাকাটি করে শেষ হয়ে যাবে নিজেরাই নিজেদেরকে বিলুপ্ত করে ফেলবে অথবা বাইরে থেকে কেউ এসে তাদেরকে হত্যা করবে কিন্তু তাদের যে চরমপন্থা মানসিকতা তা ভিন্ন স্থান মানুষের মধ্যে বারবার জন্ম নেবে এবং নতুন ভাবে এই ফিতনা আরম্ভ হবে আর তারা যখন এই রকম যুদ্ধ বাঁধিয়ে দেবে রক্তপাত ঘটাবে যতক্ষণ না তাদেরকে ধ্বংস করা হবে তারা এগুলো করতেই থাকবে তাদের মানসিকতাটাই হচ্ছে এরকম ইবনে মাজাতে বর্ণিত আছে আবদুল্লাহ ইবনে উমর বলেন যে আমি শুনেছি রাসুদ হাসান বলেছেন তাদের এক প্রজন্মের আবির্ভাব ঘটবে এবং তারা সম্পূর্ণরূপে বিলুপ্ত হবে তারপর আরেকটি নতুন প্রজন্মের আবির্ভাব ঘটবে এবং তাদেরও বিলুপ হবে আবদুল্লাহ ইবনাহর বলেন রাসুল্লা সাল্লাম এই কথাটি প্রায় বিশ বারেরও বেশি পুনরাবৃত্তি করেন সবশেষে তিনি বলেন যতক্ষণ না দার আগমন ঘটে অর্থাৎ খানিজীদের প্রত্যেকটি প্রজন্ম নিজেরা মারামারি করে শেষ হয়ে যাবে অথবা বাইরে থেকে কেউ এসে তাদেরকে ধ্বংস করবে আবদুল্লাহ ইবনাহামর বলেন যে এই লোকগুলো ছিল সবচেয়ে খারাপ লোক সবচেয়ে খারাপ লোক তিনি বলেন তারা কুরআনের যে সমস্ত আয়াত কাফির হয়েছে সেগুলো করতলিমদের সাব্যস্ত করত এবং নিয়মিত কাফের ঘোষণা করত এটাই হচ্ছে তাদের চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর পরবর্তী ফিতনা হচ্ছে আল হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিবের মৃত্যু সাল্লামের সামনে একবার জিবাহাম কিছু লাল মাটি নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন যে আপনার নাতি হুসেন কে হত্যা করা হবে আর এই হলো সেই মাটি যে মাটিতে তাকে হত্যা করা হবে হুসেন ইবনে আলী নিহত হলেন কারওয়বালার যুদ্ধে তার পিতা আলীর মৃত্যুর পর তার ভাই হাসান ইবনে আবি তালিব তাকে বায়াত করা হলো এবং তিনি ছয় মাস পর্যন্ত শাসনভারের দায়িত্ব এরপর ছেড়ে দিলেন এরপর হুসাইনকে ইরাকের কিছু গোত্র এবং আহলে বাইতের পক্ষে থেকে বায়াত করা হলো। এবং তাকে সামরিক রাজনৈতিক সাহায্য সহযোগিতার ওয়াদা দেওয়া হলো।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 মারিফাতুল হার সেখানে তিনি মোদিনা আক্রমণ করেছিলেন এবং দিনের পর দিন রক্তপাত ঘটেছিলেন সংঘটি করেছেন তিনি অনেক আনসার এবং তাদের সন্তানদেরকে হত্যা করেছেন বলেন মোদিনার ঘরে ঘরে তিনি দুর্যোগ আর বিপর্যয়ের বৃষ্টি পতিত হতে দেখেছেন আর এটা হলো সেই দুর্যোগের বৃষ্টি যা মদিনাবাসীর উপর নেমে এসেছিল হত্যাযোগ্য আর রক্তপাত হয়ে এবং যা হয়েছিল ইয়াজিদের খিলাফতের সময় সাত নম্বর আলামত হচ্ছে মিথ্যা নবীর আবির্ভাব আবু হুয়ারা থেকে বর্ণিত রাস্লা ইসলাম বলেন শেষ বিচারের দিনের আগমন হবে না যতদিন না পর্যন্ত ৩০ জন মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে এবং তাদের প্রত্যেককে দাবি করবে যে সে একজন নবী আজকে যদি আমরা বর্তমান কাল পর্যন্ত যত ব্যক্তি নিজেদেরকে নবী দাবি করেছে তা হিসাব করি তাহলে নিশ্চিতভাবে এই সংখ্যা ৩০ ছাড়িয়ে যাবে কিন্তু এখানে সবার কথা বলছেন না আর এই হাদিসের ব্যাখ্যাকারীরা বলেছেন যে এখানে সেইসব সব মিথ্যা নবীদের ব্যাপারেই ইঙ্গিত করা হয়েছে যাদের উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী থাকবে তারা বিখ্যাত হবে এবং অনেকের কাছে পরিচিতিও পাবে বর্তমানে আমরা দেখি যে অমুক তমুক ব্যক্তি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 মিথ্যা নবুয়াতে দাবিদারদের মধ্যে এরাই ছিল প্রথম আর এদের উদ্ভবের দিকে গোত্রবাদের উপরে জাতীয়তাবাদের উপরে উত্তেজিত করতো সে বলে যে রাসুল উল্লাহ সাল্লাম হচ্ছেন কুরাইশ বংশের আর আমি বনু হানিফা বংশের তারা থাকে শহরে শহরী এলাকার লোক শহরবাসী আর আমরা হচ্ছি গ্রামের তো শহরের একজন নবী আর গ্রামের একজন নবী এভাবে সে জাতীয়তাবাদের ধোয়া তুলে বেড়াত আপনারা দেখবেন যে এই ধরনের যারা মিথ্যা নবী প্রতারক এরা সব প্রতারণাকে প্রতারণা মূলধন হিসেবে ব্যবহার করে প্রতারণার মাধ্যমেই লোকজনকে নিজেদের দিকে আকৃষ্ট করতে চায় তো মুসাইলামা কাদ্য জানত যে সে জানত যে মুসলিম হলেও যে এখানকার লোকদের মনে জাতীয়তাবাদ গোত্রবাদের জাহেলিয়া এখনো রয়েই গেছে তাই সে এটাকে ব্যবহার করলো লোকজনের মাঝে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 সে খুব হাস্যকর কিছু একটা তৈরি করে ফেলে আবুল আল্লাহ আলমারি সে ছিল খুব বিখ্যাত এবং সুপরিচিত অন্ধ তো অন্ধ হলেও আল্লাহ তাকে কথা বলার একটা ভালো ক্ষমতা দিয়েছিলেন ভাষা জ্ঞানে সে খুব বাগ্মী একজন বক্তা ছিল তো লোকেরা বলতো যে তার মধ্যে এতটাই অহংকার আর অদ্ভুত ছিল যে সে একবার সিদ্ধান্ত নিল যে কুরআনের মতো কিছু একটা রচনা করে আল্লাহর কালামের সাথে প্রতিযোগিতা শুরু করবে এরপর সে কুরআনের মতো কিছু একটা লিখতে বসলো কিন্তু দেখলো যে লোকেরা দেখলো যে বারবার ব্যর্থ হচ্ছে তাই তাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার তোমার কোরআন কোথায় তুমি তুমি একটা কোরআন ব্যক্তি উত্তর দিল যে ভুলে যাও আমি এটা করতে পারিনি মুসাইলামা আল কাজ যে কোরআনটি রচনা করেছিল সেটাও খুবই হাস্যকর হওয়ার পরও তার হাজার হাজার অনুসারী ছিল এটা ছিল একটা ফিতনা আর এই ফিতনার আগুন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 রাসু সাল্লা একটি স্বপ্ন দেখেছিলেন তিনি দেখেছিলেন যে তিনি দুটো স্বর্ণের বালা পরে বসে আছেন তিনি বলেন যে আমি সেই সোনার বালা দুটাতে ফু দিলাম এবং এরপর সেই বালা দুটো উড়ে চলে গেল সাহাবরা জিজ্ঞেস করলেন যে এই স্বপ্নের ব্যাখ্যা কি তিনি বললেন যে এর মানে হচ্ছে আমার উম্মতের মধ্য থেকে দুইজন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে এখানে বলা হচ্ছে মুসাইলামা আল কাজাব এবং আল আসওয়াদ কথা মুসাইলামাকে হত্যা করা হয়েছিল মিথ্যা নবী দাবি করেছিল তো মজার ব্যাপার হচ্ছে সে সাজাহ নামে এক মহিলাকে বিয়ে করেছিল এবং সে মহিলাও নিজেকে নবী বলে দাবি করেছিল তাদের দুজনেরই বেশ কিছু সংকক অনুসারী ছিল তো তারা বিয়ে করলো এই কারণে যে একে অপরকে রাজনৈতিক ভাবে সাহায্য করতে পারবে তো মুসাইলামা যখন মারা গেল তখন সে মহিলা দেখলো যে তার এই নবদ আর কোন লাভ নেই তাই সে মুসলিম হয়ে গেল তাক মুসলিম হয়ে গেল আল আজদি সেও মিথ্যা নবী হওয়ার দাবি করেছিল পরবর্তীতে সে মুসলিম হয়ে যায় এবং ঠিকভাবে ইসলাম পালন করত আল্লাহ আলম মুসাইলামা কিংবা তুলাইহা এদের মধ্যে একজন ছিল যাকে কুরআনের কোন আয়াত জিজ্ঞাসা করা হলে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 তাকেও সেই তিরিশ জনের কারণ তার আন্দোলন ছিল এবং তারা খুব ফিচনা সৃষ্টি করে তারা ইসলামী নয় বরং পাকিস্তানের বর্তমানে প্রচলিত আইনেও আইনগত ভাবে ধর্মকে ইসলামের কোন রূপ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না